আবু হুরাই রাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যদি বনি ইসরায়েল না হতো তবে গোষ্ঠ পচে যেত না আর যদি মা হাওয়া আলা সাল্লাম না হতেন তাহলে কখনও কোনো নারী তার স্বামীর খেয়ানত করতো না